সুরা শুরুতে বিসমিল্লা পড়ার নিষেধ হে মুসলমানরা মুশ্রিকদের সাথে তোমরা যে সন্ধি চুক্তি সম্পাদন করে রেখেছিলে। আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে তোমাদের তা থেকে অব্যাহত রয়েছে অতএব হে মুশ্রিকরা তোমরা আরো চার মাস পর্যন্ত এ পবিত্র ভূখণ্ডে চলাফেরা করে নাও এবং জেনে রেখো তোমরা কখনো আল্লাহ তালার ফসলা থেকে পালাতে পারবে না এবং আল্লাহ তালা অবশ্যই কাফেরদের অপমানিত করবেন আজ মহান হজের এদিনে দুনিয়ার মানুষের প্রতি আল্লাহ ও তার রসুলের ঘোষণা এই যে আল্লাহ তালা মুশরেকদের সাথে চুক্তির বাধ্যবাধকতা থেকে মুক্ত এবং মুক্ত তার মুক্তশরে যদি তোমরা এখনো তবা করো তাহলে তাই হবে তোমাদের জন্য কল্যাণ কর আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আল্লাহতালার ফসলা থেকে তোমরা কখনো পালাতে পারবে না হে নবী এরপরও যারা কুফরি করেছে তাদের তুমি এক কঠোর আজাবের সুসংবাদ দাও তবে সেসব মুশ্রেকের কথা আলাদা যাদের সাথে তোমরা চুক্তি করেছ তারা চুক্তি রক্ষার ব্যাপারে এতটুকু ত্রুটি করেনি না তারা কখনো তোমাদের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য করেছে তাদের চুক্তি তাদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অবশ্যই তোমরা মেনে চলবে আসলেই যারা আল্লাহ আল্লাহতালাকে ভয় করে তাদের অবশ্যই তিনি ভালোবাসেন যখন এ নিষিদ্ধ চার মাস অতিবাহিত হয়ে যাবে তখন মোশরেকদের যেখানে পাবে সেখানেই তোমরা হত্যা করবে তাদের বন্দী করবে তাদের অবরোধ করবে এবং তাদের ধরার জন্য তোমরা প্রতিটি ঘাটিতে ওঁত পেতে বসে থাকবে তবে এর পরেও তারা যদি তওবা করে দিনের পথে ফিরে আসে এবং নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও অবশ্যই আল্লাহ তালা ক্ষমাশীল ও বড় দয়াময় আর মুশ্রেকদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি তোমার কাছে আশ্রয় চায় তবে অবশ্যই তাকে তুমি আশ্রয় দেবে যাতে করে তোমার আশ্রয় থেকে সে আল্লাহ তালার বাণী শুনতে পায় অতপর তাকে তার কোনো নিরাপদ জায়গায় পৌঁছে দেবে এটা এজন্যেই যে এরা আসলেই এমন এক সম্প্রদায়ের লোক যারা কিছুই জানে না আল্লাহতালা ও তার রসুলের সাথে মুশ্রেকদের এ চুক্তি কিভাবে বহাল থাকবে तब जता मस्जिद उल हराम चुक्ति सम्पादन करा निजा चुक्त बहाल तुमरा चुक्त बहाल थे चुक्ति व्यापारे सवधानी व्यक्ति तरफ विश्वास कम जयलाभ करा जेमनी आत्मयतार बंधने तोक्का करबा तेम चुक्त मरदाओ देना তারা শুধু মুখের কথা দিয়ে তোমাদের খুশি রাখার চেষ্টা করে কিন্তু তাদের অন্তরগুলো সেসব কথা নেয় না মূলত এদের অধিকাংশ ব্যক্তি হচ্ছে ফাসেক এরা আল্লাহ তালার আয়াতসমূহ সামান্য কিছু বৈষয়িক মূল্যের বিনিময়ে বিক্রি করে দিয়েছে এবং মানুষকে আল্লাহ তালার পথ থেকে দূরে রেখেছে নিশ্চয়ই এটা খুব জঘন্য কাজ যা তারা প্রতিনিয়ত করে যাচ্ছে কোন ইমানদার লোকের ব্যাপারে এরা যেমন আত্মীয়তার ধারধারে না তেমনি কোন অঙ্গীকারের মর্যাদাও এরা রক্ষা করে না মূলত এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী এ সত্ত্বেও যদি তারা তবা করে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে তাহলে তারা হবে তোমাদেরই দিনই ভাই আমি সেসব মানুষের কাছে আমার আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করি যারা সত্য মিথ্যা তারতম্য বুঝতে পারে তারা যদি তাদের প্রতিশ্রুতি দেওয়ার পরও তাদের সম্পাদিত চুক্তি ভঙ্গ করে এবং ক্রমাগত তোমাদের দিন সম্পর্কে বিদ্রুপ করতে থাকে তাহলে তোমরা কাফের সর্দারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো কেননা তাদের জন্য তখন আর কোন চুক্তি বহাল নেই এর ফলে আশা করা যায় তারা তাদের মন্দ কাজগুলো থেকে বিরত থাকবে তোমরা কি এমন একটি দলের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা বারবার নিজেদের অঙ্গীকার ভঙ্গ করেছে যারা আল্লাহতালার রসুলকে স্বদেশ থেকে বের করার সংকল্প করেছে এবং তারাই তো প্রথম তোমাদের উপর হামলা শুরু করেছে তোমরা কি সত্যি তাদের ভয় যদি তোমরা মোমেন হও তাহলে তোমাদের আল্লাহ আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা উচিত তোমরা তাদের সাথে লড়াই করো আল্লাহ তালা আসলে তোমাদের হাত দিয়েই ওদের শাস্তি দেবেন এবং তিনি এভাবেই তাদের অপমানিত করবেন তাদের উপর বিজয় দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন এবং এভাবে তিনি মোমেন সম্প্রদায়ের মনকেও প্রশান্ত করে দেবেন তিনি এর দ্বারা তাদের দিলের খুব বিদুরিত করে বিদ্য তিনি যাকে চাইবেন তার প্রতি ক্ষমা পরবশ হবেন আল্লাহ সবকিছুই জানেন এবং তিনি হচ্ছেন সুবিজ্ঞ কুশলী তোমরা কি একথা মনে করে নিয়েছ তোমাদের এমনি এমনি ছেড়ে দেয়া হবে অথচ এখনও আল্লাহতলা ভালো করে পরক করে নেননি যে তোমাদের মাঝে কারা আল্লাহর পথে জেহাদ করেছে আর কারা আল্লাহ তালা তার রসুল ও মোমেনদের ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে বস্তুত তোমরা যা কিছু কর কেন কেন আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন মুশ্রেকরা যখন নিজেরাই নিজেদের কুফরির কথা স্বীকার করছে তখন তারা আল্লাহতালার মসজিদ আবাদ করবে এটা তো হতেই পারে না মূলত এরা হচ্ছে সেসব লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড আগেই বরবাদ হয়ে গেছে এবং চিরকাল তাই এদের দুজখের আগুনেই কাটাতে হবে আল্লাহ আল্লাতালার ঘর মসজিদ তো আবাদ করবে তারা যারা আল্লাহ তালা ও পরকালের উপর ইমান প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে আর আল্লাহ তালা ছাড়া কাউকেই তারা ভয় করে না এদের ব্যাপারেই আশা করা যায় এরা প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত হবে তোমরা কি হজের মৌসুমে হাজিদের পানি পান করানো ও কাবা ঘরের খেদমত করাকে সে ব্যক্তির কাজের সমপর্যায় মনে করো যে ব্যক্তি আল্লাহ তালার উপর ইমান এনেছে পরকালের উপর ইমান এনেছে এবং আল্লাহতালার রাস্তায় জেহাদ করেছে এরা কখনো আল্লাহর কাছে যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে তাঁরই সন্তুষ্টির জন্য হিজরত করেছে এবং আল্লাহতালার পথে তাদের যান মাল দিয়ে জেহাদ করেছে তাদের মর্যাদা আল্লা তালার কাছে সবার চাইতে বড় এবং এ ধরনের লোকেরাই পরিণামে সফল কাম হবে তাদের মালিক তাদের জন্য নিজ তরফ থেকে দয়া সন্তুষ্টি ও এমন এক সুরম্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যেখানে তাদের জন্য চিরস্থায়ী নিয়ামতের সামগ্রী সমূহ সাজানো রয়েছে সেখানে তারা হবে চিরস্থায়ী নিশ্চয়ই আল্লাহ তালার কাছে মোমেনদের জন্য পুরস্কার সংরক্ষিত রয়েছে এই ইমানদার ব্যক্তিরা যদি তোমাদের পিতা ও ভাই কখনো ইমানের উপর কুফরিকে বেশি ভালোবাসে कन्धुरूपे ग्रहण करो ना तुम ए ग्रहण करोम भाई तुम्हारे परिवार परिजन और तुम्हारे अर्जित धन सम्पद और व्यवसा वाणिज्य जा अचल हो जाए तुम्हरा भय कर तुम्हारे बाड़ीघर समूह जाान भाव कमनागुल তাঁর রসুল ও তার পথে জিহাদ করার চাইতে বেশি ভালোবাসো তাহলে তোমরা আল্লাহতালার পক্ষ থেকে তার আজাবের ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করো জেনে রেখো আল্লাহ কখনো সম্প্রদায়কে না। আল্লাহ তো বহু জায়গায় সাহায্য করেছেন বিশেষ করে হুনায়নের দিনে যে সাহায্য করেছেন তা স্মরণ করো সেদিন যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের উৎফুল্ল করে দিয়েছিল অথচ সংখ্যার এই বিপুলতা তোমাদের সেদিন কোন কাজে আসেনি জমিন তার বিষারতা সত্ত্বেও তোমাদের উপর সংকুচিত হয়ে পড়েছিল অতপর তোমরা একসময় ময়দান ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে গেলে। অতপর আল্লাহ তালা তার রসুল ও ময়দানে অটল হয়ে থাকা মোমেনদের ওপর তার প্রশান্তি নাজিল করলেন ময়দানে তিনি এমন এক লস্কর বাহিনী পাঠালেন যাদের সেদিন তোমরা দেখতে পাওনি এবং তাদের দিয়ে তিনি কাফেরদের এক চরম শাস্তি দিলেন যারা আল্লাহকে অস্বীকার করে এ হচ্ছে তাদের যথাযথ পাওনা এর পরেও আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু ওহে মানুষ তোমরা যারা আল্লাহতালার উপর ইমান এনেছ জেনে দেখো মুশ্রিকরা হচ্ছে চিন্তা ও আদর্শের দিক থেকে অপবিত্র অতএব এ অপবিত্রতা নিয়ে তারা যেন এ বছরের পর আর কখনো এ পবিত্র মসজিদের কাছে না আসে यदि तरह आशु ना आसार कारण तुम्हरा आशू दारिद्रे आशंका करो जिन्हे तला चाहले निज अन्हुशी जंतर इतिपूर्वे केवतीर्ण मध्य जारा आल्लामाना परकाले ईमान आने आल्ला रसुल जाछ हराम कर हराम स्वीकार करना सर्वोपरि सत्य दिन इ जीवन व्यवस्था हिस्से ग्रहण करना तरफ बिुदे तुम्हरा लड़ाई चाली जाओ जेपर तत हो स्वेच्छा जिजिया कर दुरू कर इहुदीरा ओजायर आल्ला ख्रीटाना मसीह आल्ला पुत्र मुखर कथा तरफ आगे जरा आल्ला अस्वीकार करा तुकरण कर আল্লাহতালা এদের সবাইকে ধ্বংস করুন দেখো। এরা কিভাবে আজ দারে দাঁড়িয়ে ঠোকর খাচ্ছে এ লোকেরা আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম ও পীর দরবেশদের মাহুদ বানিয়ে নিয়েছে এবং পুত্র মরিয়ামুদ বানিয়ে রেখেছে অথচ এদের এক আল্লাহ আল্লাহতালা ছাড়া অন্য কারই বন্দিগি করতে আদেশ দেয়া হয়নি তিনি ছাড়া আর কোনো মাহবুদ নেই তারা যাদের আল্লাহর সাথে শরিক করে তিনি এসব কথাবার্তা থেকে এ মূর্খ লোকেরা তাদের মুখের এক ফুৎকার দিয়ে আল্লাহর দিনের মশাল নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তালা তাঁর আলোর পূর্ণ বিকাশ ছাড়া অন্য কিছুই চান না যদিও কাফেরদের কাছে এটা খুবই অপ্রীতিকর তিনি মহান আল্লাহ যিনি তোমাদের কাছে সুস্পষ্ট হেদায়ত ও সঠিক জীবন বিধান সহকারে তার রসুলকে পাঠিয়েছেন যেন সে এই জীবন ব্যবস্থাকে দুনিয়ার সব কয়টি বিধানের উপর বিজয়ী করে দিতে পারে বিজয়কে যত দুঃসহেই মনে করুক না কেন এই লোকেরা। আহলে কেতাবদের বহু পণ্ডিত ও ফকির দরবেশ এমন আছে যারা অন্যায়ভাবে সাধারণ মানুষের সম্পদ ভোগ করে এরা আল্লাহর বান্দাদের আল্লাহর পথ থেকে ফিরিয়েও রাখে এদের মাঝে যারাই সোনারূপা পুঞ্জীভূত করে রাখে এবং কখনো তা আল্লাহর পথে ব্যয় করে না তুমি তাদের কঠিন পীড়াদায়ক আজাবের সুসংবাদ দাও এমন একদিন আসবে যেদিন পুঞ্জিভ সোনা রূপা জাহান নামের আগুনে উত্তপ্ত করা হবে অতপর তা দিয়ে যারা এগুলো জমা করে রেখেছিল তাদের কপালে তাদের পার্শ্ব ও তাদের পিঠে চিহ্ন এঁকে দেওয়া হবে এবং তাদের উদ্দেশ্য করে বলা হবে এ হচ্ছে তোমাদের সে সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে অতএব যা কিছু সেদিন তোমরা জমা করেছিলে आज त्रहण कर असमान समूह और पृथ्वी सृष्टिर दिन आल्लाधने मास बार बारोटर मध्य चार युद्ध विग्रहर निषिध मास आल्लर प्रणीत निर्भल व्यवस्था अतएव तरह हानाहानी को तुम्हारा निजेर जुलूम करो ना তোমরা যখন মুশ্রিকদের সাথে যুদ্ধ করবে তখন সবাই একসাথে মিলিত হয়ে তাদের মোকাবেলা করবে যেমনি ভাবে তারাও একসাথে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে জেনে যারা আল্লাহ ভয় করে আল্লাহ অবশ্যই তাদের সাথে রয়েছেন নিষিদ্ধ মাসকে হীন ও স্বার্থে মূলতবি করা কিংবা তা আগপাঁচ করা তো কুফরির মাত্রায় বৃদ্ধি করে এর ফলে কাফেরদের আরো বেশি গুমরাহীদের নিমজ্জিত করে দেওয়া হয় লোকেরা। এক বছর কোন মাসকে নিজেদের প্রয়োজনে হালাল করে নেয় আবার পরবর্তী কোন বছরে সে মাসকে তার হারাম বানিয়ে নেয় যেন এভাবে আল্লাহতালা যে মাসগুলো হারাম করেছেন তার সংখ্যাও পূরণ হয়ে যায় আবার আল্লাহলা যা হারাম করেছেন তাও মাঝে মাঝে হালাল হয়ে যায় বস্তুত তাদের অন্যায় কাজগুলো এভাবেই তাদের কাছে শোভনীয় করে দেয়া হয়েছে আর আল্লাহ আল্লাহতালা কখনো কাফের সম্প্রদায়কে সঠিক পথের দিশা দেন না তোমরা যারা আল্লাহ আল্লাহতালার উপর ইমান এনেছ এ কি হল তোমাদের যখন তোমাদের আল্লাহ আল্লাহতালার পথে কোনো অভিযানে বের হতে বলা হয় তখন তোমরা জমিন আঁকড়ে ধরো তোমরা কি আখেরাতের সমৃদ্ধির তুলনায় এ দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসো অথচ পরকালের মানদণ্ডে দুনিয়ার জীবনের এ ভোগের উপকরণ নিতান্তই কম তোমরা যদি কোনো অভিযানে বের না হও তাহলে এ অবাধ্যতার জন্য তিনি তোমাদের কঠিন শাস্তি দেবেন এবং তোমাদের অন্য এক জাতি দ্বারা বদল করে দেবেন তোমরা কিন্তু তার কোন অনিষ্ট সাধন করতে পারবে না কারণ তিনি সব কিছুর উপর ক্ষমতাবান হে মোমেনরা তোমরা যদি তাকে একাজে সাহায্য না করো। তাহলে আল্লাহতালাই তাকে সাহায্য করবেন আল্লাতলা তখনও তাকে সাহায্য করেছিলেন যখন কাফ্রদরা তাকে তার ভিটে বাড়ি থেকে বের করে দিয়েছিল বিশেষ করে যখন সে নবী ছিল মাত্র দুজনের মধ্যে একজন তাও তারা দুজন ছিল অন্ধকার এক গুহার মধ্যে সে নবী যখন তাঁর সাথীকে বলছিল কোন দুশ্চিন্তা কর না আল্লাতালা আমাদের সাথেই আছেন অথপর আল্লাতালা তার ওপর তাঁর প্রশান্তি নাজিল করে তাকে সাহায্য করলেন এবং এমন এক বাহিনী দ্বারা তাকে শক্তি যোগালেন যাদের তোমরা সেদিন দেখতে পাওনি এবং যারা আল্লাহ আল্লাতলাকে অমান্য করেছে আল্লাহ আল্লাহতালা তাদের ধৃষ্টতামূলক বক্তব্য নিচু করে দিলেন এবং আল্লাহতালার কথাই উপরে থাকল আল্লাহতালা পরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময় তোমরা অভিযানে বের হয়ে পড়ো কম রণসম্ভারে হোক কিংবা বেশি হোক এবং জেহাদ করো আল্লা তালার পথে নিজেদের যান দিয়ে মাল দিয়ে এটাই তোমাদের জন্য উত্তম কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারত হে নবী এতে যদি আসু কোনো লাভ থাকত হতো যদি তাদের এ সফর সহজ সুগম अवश्य पे क्षू तथ अगम सत्म तुम कसम सक्षम होता अवश्य तुम्हारे अभिजानी बैर होत मिथ्या ध्वस कर ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এ বিষয়টা তোমার কাছে স্পষ্ট হওয়ার আগে কেন তুমি তাদের যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দিলে যারা আল্লাহ আল্লাহতালা ও পরকালের উপর ইমান এনেছে তারা নিজেদের মাল ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদে অবতীর্ণ না হওয়ার জন্য তোমার কাছ থেকে অব্যাহত চাইতে আসবে না আল্লাহ তারা অবশ্যই সেসব লোককে জানেন যারা তাকে ভয় করে। যুদ্ধে না যাওয়ার জন্য তোমার কাছে অব্যাহতি চাইতে তো আসবে তারা যারা আল্লাহ ও পরকালের ওপর কোন রকম ইমান রাখে না তাদের মন সংশয় যুক্ত আর তারা নিজেরাও সংশয় দ্বিধাগ্রস্ত থাকে যদি সত্যি এরা তোমার সাথে বের হতে চাইত তাহলে তারা সেজন্য কিছু না কিছু প্রস্তুতিত তো কিন্তু এদের যাত্রা করাটা আল্লাহ তালা মনোভূত হয়নি তাই তিনি তাদের এ থেকে বিরত রাখলেন তাদের যেন বলে দেয়া হলো, যারা পেছনে বসে আছে তোমরা তাদের সাথে বসে থাকো ওরা তোমাদের সাথে বের হলে তোমাদের মাঝে বিভ্রান্তি শুধু বাড়িয়ে দিত এবং তোমাদের সমাজে নানা রকম অশান্তি সৃষ্টির জন্য এদিক সেদিক ছুটাছুটি করত তাছাড়া তোমাদের মধ্যেও তো তাদের কথা আগ্রহের সাথে শোনার মতো গুপ্তচর কিংবা দুর্বল ইমানের লোক আছে আল্লাহ এসব জালেমদের অবস্থা সম্পর্কে সম্যক অবগত রয়েছেন এরা এর আগেও তোমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল এবং তোমার পরিকল্পনাগুলো পাল্টে দেওয়া চক্রান্ত করেছিল শেষ পর্যন্ত ন্যায় ও ইনসাফ তাদের কাছে এসে হাজির হল এবং আল্লাহ ফাই চূড়ান্ত ভাবে বিজয়ী হল যদিও তারা হচ্ছে এ বিজয় অপছন্দকারী তাদের ভেতর এমন কিছু মানুষও আছে যারা বলে হে নবী এই যুদ্ধে যাওয়া থেকে তুমি আমাকে অব্যাহতি দাও এবং আমাকে তুমি কোন লোভনীয় বস্তুর মুসিবতে ফেলো না তোমরা জেনে রেখো এরা তো আগে থেকেই নানা মুসিবতে পড়ে আছে আর জাহান নাম তো কাফেরদের চারিদিকে বড় মুসিবতের মতোই ঘিরে রেখেছে তোমাকে যদি কখনো কোনো কল্যাণ স্পর্শ করে তাহলে এতে তাদের দুঃখ হয় আবার তোমার কোনো বিপদ ঘটলে তারা বলে হা আমরা এটা জানতাম তাই আমরা আগেই ভিন্ন পথ অবলম্বন করে নিয়েছিলাম অতঃপর তারা উৎফুল্ল চিত্তে তোমার কাছ থেকে সরে পড়ে তুমি তাদের বলো আসলে কল্যাণ অকল্যাণের কিছুই আমাদের ওপর নাজিল হবে না হবে শুধু তাই যা আল্লাহ আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন তিনি আমাদের একমাত্র আশ্রয় আর মোমেন তাদের তো ব্যাপারে শুধু আল্লাহ তালার উপরই ভরসা করা উচিত আমাদের ব্যাপারে তোমরা কি বিজয় ও সাহাযাত এ দুটো কল্যাণের যে কোনো একটির অপেক্ষা করছ কিন্তু তোমাদের জন্য আমরা যা কিছুর প্রতীক্ষা করছি তা হচ্ছে আল্লাহ নিজে থেকে তোমাদের আজাব দেবেন কিংবা আমাদের হাত দিয়ে তোমাদের তিনি শাস্তি পৌঁছবেন অতএব তোমরা অপেক্ষা করো আমরাও তোমার সাথে অপেক্ষা করছি ধন সম্পদ আগ্রহ সহকারে খরচ করো কিংবা অনিচ্ছায় খরচ করো কোন অবস্থায় তোমাদের কাছ থেকে তা কবুল করা হবে না কেননা তোমরা হচ্ছ একটি নাফরমান জাত তাদের এ অর্থ সম্পদ কবুল না হওয়াকে এছাড়া আর কোনো কিছুই बाधा दे स्वयं सृष्टिकर्ता आल्लाठान रसुल्य कर नाम आसे ठीक एक अलस और आल्ला तला अर्थ व्यय कर बटे तब कर एक अनिच्छारे नबी ओर माल सम्पद और सन्तान सन्त जान तुम्हें कश्चर्यात न कर आल्ला सब किस दिए तुनिया जीवने एकधरण आजाब फेले रखते चान আর যখন তাদের দেহ থেকে যান বের হয়ে যাবে তখন তারা কাফের অবস্থায় থাকবে এরা আল্লাহ আল্লাহতালার নামে কসম করে বলে এরা তোমাদের দলের লোক অথচ আল্লাহ আল্লাহতালা নিজেই বলেছেন এরা কখনই তোমাদের লোক নয় এরা হচ্ছে মূলত একটি ভীত সন্ত্রস্ত জাতি এত ভীত যে তারা যদি এতটুকু আশ্রয়স্থল কোথাও পেয়ে যায় কিংবা পায় যদি মাথা লুকবার মতো কোন গুহা অথবা জমিনের ভেতর ঢুকে পালাবার কোন জায়গা তাহলে অবশ্যই তারা তোমাদের ভয়ে এসব জায়গার দিকে দ্রুত পালিয়ে হলেও বাঁচার চেষ্টা করত এদের মাঝে এমনও লোক আছে যারা বিশেষ অনুদানের ভাগ বন্টনের ব্যাপারেও তোমার উপর দোষারোপ করে কিন্তু সে অংশ যদি তাদের দেয়া হয় তাহলে তারা খুবই সন্তুষ্ট হয় আবার তাদের যদি তা দেয়া না হয় তাহলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে যদি তারা এর উপর সন্তুষ্ট হতো যা আল্লাহ তালা ও তার রসুল তাদের দিয়েছেন তাহলে তা কতই না ভালো হতো সে অবস্থায় তারা বলত আল্লা তালাই আমাদের জন্য যথেষ্ট অচিরেই আল্লা তালা তার অনন্ত ভাণ্ডার থেকে আমাদের অনেক দেবেন এবং তার রসুল আমাদের অনেক দান করবেন আমরা তো আল্লাহ সন্তুষ্টের দিকেই তাকিয়ে আছি এসব সাদাকা জাকাতের অর্থ হচ্ছে ফকির মিসকিনদের জন্য এ ব্যবস্থার আওতাধীন কর্মচারীদের জন্য যাদের অন্তকরণ দিনের প্রতি অনুরাগী করা প্রয়োজন তাদের জন্য কোন ব্যক্তিকে গোলামীর বন্ধন থেকে আজাদ করার জন্য ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ মুক্তির জন্য আল্লাহতালার পথে সংগ্রামী ও মোসাফের জন্য এ সদকার অর্থ ব্যয় করতে হবে এটা আল্লাহতালার নির্ধারিত ফরজ নিঃসন্দেহে আল্লাহতালা সবকিছু জানেন এবং তিনিই হচ্ছেন বিজ্ঞ কুশলী তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর নবীকে কষ্ট দেয় তারা বলে এ ব্যক্তি কান কথায় বিশ্বাস করে হে নবী তুমি তাদের বলো তার কান তাই শুনে যা তোমাদের জন্য কল্যাণ কর সে আল্লাহকে বিশ্বাস করে মোমেনদের উপর বিশ্বাস রাখে তোমাদের মধ্যে যারা ইমান আনে সে তাদের জন্য আল্লাহ তালার রহমত যারা আল্লাহর রসুলকে কষ্ট দেয় তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে এরা তোমাদের খুশি করার জন্য আল্লাহ আল্লাহতালার নামে শপথ করে অথচ এরা যদি সত্যিকার অর্থে মোমেন হতো তাহলে এরা বুঝত খুশি করার জন্য আল্লাহতালা ও তার রসুলের অধিকার হচ্ছে সব চাইতে বেশি এ মূর্খ লোকেরা কি একথা জানে না যদি কোন ব্যক্তি আল্লাহ আল্লাহতালা ও তার রসুলের বিদ্রোহ করে তবে তার জন্য রয়েছে জাহান নামের আগুন সেখানে সে চিরকাল থাকবে আর তা হচ্ছে তার জন্য চরম লাঞ্ছনা এ মোনাফেঁকরা আশঙ্কা করে তোমাদের ওপর এমন কোন সুরা নাজির হয়ে পড়ে কিনা যা তাদের মনের ভেতরে লুকিয়ে থাকা সবকিছু ফাঁস করে দেবে হে নবী তুমি এদের বলো হ্যাঁ যদ্দূর পারো তোমরা বিদ্রুপ করে নাও অবশ্যই আল্লাহ আল্লাহতলা এমন কিছু নাজিল করবেন যাতে তিনি সব কিছু ফাঁস করে দেবেন যার তোমরা আশঙ্কা করছ তুমি যদি তাদের কিছু জিজ্ঞেস করো তারা বলবে না আমরা তো একটু কথাবার্তা ও হাসিকেও তো করছিলাম মাত্র তুমি তাদের বলো তোমরা কি আল্লাহ আল্লাহতালা তার আয়াতসমূহ ও তার রসুলকে বিদ্রুপ করছিলে হে কাফেররা তোমরা দোষ ছড়ানোর চেষ্টা করো না একবার ইমান আনার পর তোমরাই পুনরায় কাফের হয়ে গিয়েছিলে আমি যদি তোমাদের এক দলকে তাদের ইমানের কারণে ক্ষমা করে দিতে পারি তাহলে আরেক দলকে পুনরায় ফিরে যাবার জন্য ভয়াবহ শাস্তিও দিতে পারি কারণ এ শেষের দলের লোকেরা ছিল জঘন্য অপরাধী মোনাফেক পুরুষ ও মোনাফেক নারী এরা স্বভাব চরিত্রে একে অপরের মতোই তারা উভয়ই মানুষদের অসৎ কাজের আদেশ দেয় सत्काज राखे आल्ला उभयर हाथ बन्ध कर रखे जेमनी दुनिया गल्ला आखे अल्लाह तलाफिक पुरुष और मुनाफिक नारी और काफे देर जहान नाम भय आगुने प्रतिश्रति दिए चिरकाल जहां नाम आगुन तरह जथेष তাদের ওপর আল্লাহ তালার গজব নাজিল হোক ওদের জন্য রয়েছে এক চিরস্থায়ী আজাব তোমরা ঠিক তাদেরই মতো যারা তোমাদের আগে এখানে প্রতিষ্ঠিত ছিল তারা শক্তিতে ছিল তোমাদের চাইতে প্রবল ধন সম্পদ সন্তান সন্ততি তাদের তোমাদের চাইতে ছিল বেশি দুনিয়া যে ভোগ বিলাস তাদের ভাগে ছিল তা তারা ভোগ করে গেছে অতঃপর তোমাদের ভাগে যা আছে তোমরাও তা ভোগ করে একদিন চলে যাবে যেমনি করে তোমাদের আগের লোকেরা তাদের যে পরিমাণ ভোগ করা তা শেষ করে চলে গেছে তারা যেমন অনর্থক কাজকর্মে ডুবে থাকত তোমরাও তেমনি অর্থহীন কথাবার্তায় ডুবে আছো এরা হচ্ছে শেষ সব লোক দুনিয়া আখেরাতে যাদের কর্মফল বিনষ্ট হয়ে গেছে আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত এদের কাছে কি আগের লোকদের খবর পৌঁছেনি নোহের জাতির আদ জাতির সামুদ জাতির কীর্তিকলাপ ইব্রাহিম মাদিয়ানবাসী নবী ও সে বিধ্বংস জনবসির কথাকে এদের কাছে কেউ বলেনি এ সব কয়টি জাতির মানুষের কাছে তাদের রসুলরা আল্লাহতালার পক্ষ থেকে সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল নবী না পাঠিয়ে কাউকে আজাব দেবেন এমন অবিচার তো আল্লাহতলা তাদের উপর কখনো করতে পারেন না বস্তুত তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে অপরদিকে মোমেন পুরুষ ও মোমেন নারীরা হচ্ছে একে অপরের বন্ধু এরা অন্য মানুষকে ন্যায় কাজের আদেশ দেয় অন্যায় কাজ থেকে বিরত রাখে তারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে জীবনের সব কাজে আল্লাহ ও তার রসুলের বিধানের অনুসরণ করে এরাই হচ্ছে সেসব মানুষ যাদের ওপর আল্লাহতালা অচিরেই তার রহমত নাজিল করবেন অবশ্যই আল্লাহ পরাক্রমশালী কুশলী এ ধরনের মোমেন পুরুষ ও মোমেন নারীদের আল্লাহ তালা এমন এক সুরম্য জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে যেখানে তারা চিরদিন অবস্থান করবে চিরস্থায়ী জান্নাতে তাদের জন্য সুন্দর সুন্দর বাসস্থানের ব্যবস্থা থাকবে সেদিনের সবচেয়ে বড় নিয়ামত হবে বান্দার প্রতি আল্লাহ আল্লাহতালা সন্তোষ এটাই হবে সেদিনের সবচেয়ে বড় সাফল্য বে নাবি কাফের ও মোনাফেকদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হও अवलम्बन कर जहान नाम बड़ी निकृष्ट स्थानीशरी शब्द इसलमाम ग्रहण अस्वीकार करतेशोध नारे এছাড়া আর কি কারণ থাকতে পারে আল্লাহতালা ও তার রসুল নিজ অনুগ্রহ দিয়ে তাদের ধনশালী করে দিয়েছিলেন এখনও যদি এ লোকেরা আল্লাহ তালার কাছে তওবা করে তাহলে এটা তাদের জন্যই ভালো হবে আর যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তালা দুনিয়া আখেরাত উভয় স্থানেই তাদের কঠিন আজাব দেবেন এবং উপরন্তু এ জমিনে তারা কখনো কোন বন্ধু কিংবা সাহায্যকারী পাবে না ওদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল যদি আল্লাহ আল্লাহতালা নিজ অনুগ্রহে আমাদের সম্পদ দান করেন তাহলে আমরা অবশ্যই তার একাংশ আল্লাহর পথে দান করব এবং সত্যি আমরা নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব অতঃপর যখন আল্লাহ আল্লাহতালা নিজ অনুগ্রহের ভাণ্ডার থেকে তাদের ধন সম্পদ দান করলেন তখন তারা দানের বদলে কার্পণ্য করতে শুরু করল এবং আল্লাহ তালাকে দেয়া ওয়াদা থেকে তার গোড়ামির সাথেই ফিরে এল অতপর আল্লাহ আল্লাহতালা তাদের অন্তরে মুনাফি কি বদ্ধমূল করে দিলেন সেদিন পর্যন্ত যেদিন তারা আল্লাহতালার সাথে সাক্ষাৎ করবে এটা এ কারণে এরা তালার কাছে যে ওয়াদা করেছিল তা ভঙ্গ করেছে আসলে এরা ছিল ভয়ানক মিথ্যাবাদী এর লোকেরা কি একথা জানত না তাদের সব গোপন কথা ও সব সলা পরামর্শ সম্পর্কে আল্লাহতালা জানেন এবং যা কিছু অদৃশ্য অদেখা আল্লাহতালা সে সম্পর্কেও বিশেষভাবে অবহিত আল্লাহ আল্লাতালা তাদের ব্যাপারেও সম্যক অবগত আছেন যারা সেসব ইমানদার ব্যক্তিদের দোষারোপ করে যারা আন্তরিক নিষ্ঠা ও আগ্রহের সাথে আল্লাহতালার পথে দান করে এবং যারা দান করার মতো নিজেদের পরিশ্রম লব্ধ সামান্য কিছু সম্পদ ছাড়া কিছুই পায় না এসব মোমেনের সাথে মোনাফেকদের এ দলের লোকেরা হাসি ঠাট্টা করে এই বিদ্রুপকারীদের স্বয়ং আল্লাহতালাও বিদ্রুপ করতে থাকেন পরকালে তাদের জন্য রয়েছে কঠিন আজামী এমন লোকদের জন্য তুমি আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করো আর না করো দুটোই সমান তুমি যদি সত্তর বারও তাদের জন্য আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তালা কখনো তাদের মাফ করবেন না কেননা এরা জেনে বুঝে আল্লাহতালা ও তার রসুলকে অস্বীকার করেছে আসলে আল্লাহতালা কখনো নাফরমান লোকদের হেদায়েত করেন না যারা তাবুকের যুদ্ধে না গিয়ে পেছনে পড়ে থাকলো। তারা এভাবে রাসুলের ইচ্ছার বিরুদ্ধে নিজেদের ঘরে বসে থাকতে পেরে খুব খুশি হয়ে গেল মূলত তারা তাদের যান মাল দিয়ে আল্লাহর পথে জেহাদ করাটা পছন্দ করল না বরং বলল এ ভীষণ গরমে তোমরা বাইরে যেও না হে নবী তুমি তাদের বলো জাহান্নামের আগুন তো এর চাইতেও বেশি গরম কত ভালো হতো এ লোকগুলো যদি কথাটা বুঝতে পারত অতএব এ দুনিয়ায় তাদের কম হাসা উচিত অন্যথায় কিয়ামতের দিন তাদের বেশি কাঁদতে হবে তারা যা গুণাহ এখানে অর্জন করেছে তাই হবে তাদের সেদিনের যথার্থ বিনিময় যদি আল্লাহতালা এ অভিযানের পর তোমাকে এদের কোন একটি দলের কাছে ফেরত নিয়ে আসেন এবং তারা যদি তোমার কাছে পুনরায় কোনো যুদ্ধে যাওয়ার অনুমতি চায় তাহলে তুমি বলো না কখনো তোমরা আমার সাথে আর কোন অভিযানে বের হবে না তোমরা আমার সাথী হয়ে আর কখনো শত্রুর সাথে লড়বে না কেননা তোমরা আগের বার যুদ্ধের বদলে পেছনে বসে থাকা পছন্দ করেছিলে আর যাও যারা পেছরে পড়ে আছে তাদের সাথে তোমরাও গিয়ে বসে থাকো ওদের মধ্যে কোনো লোকের মৃত্যু হলে তুমি কখনো তার জানাজা নামাজ পড়ো না কখনো তার কবরের পাশে তুমি দাঁড়িও না কেন না এ ব্যক্তিরা আল্লাহ আল্লাহতালা ও তার রসুলের সাথে কুফরি করেছে এরা নাফরমান অবস্থায় মরেছে ওদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের কখনো বিমুক্ত করতে না পারে মূলত আল্লাহতালা এই সব কিছু দিয়ে তাদের দুনিয়ার জীবনে নানা ধরনের শাস্তি দিতে চান এবং তাদের প্রাণবায়ু একদিন এমন এক অবস্থায় বের হবে যখন তারা পুরোপুরি কাফের থাকবে যখনই এমন ধরনের কোন সুরা নাজিল হয় যাতে বলা হয় তোমরা আল্লাহর উপর ইমান আনো এবং তার রসুলের সাথে মিলে কাফেরদের বিরুদ্ধে জেহাদ করো তখনই তাদের বৃত্তশালী ব্যক্তিরা তোমার কাছে এসে যুদ্ধে না যাওয়ার জন্য অব্যাহতি চায় रिहा दाओ जरा घरे बारा मूलत मोहर मेरे फा कितना क्षू आल्लासूल एल्लाह तला इमान एने सबाई निजे जान माल दिए आल्लर पथे जेहद कर এদের জন্যই যাবতীয় কল্যাণ নির্দিষ্ট হয়ে আছে আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে সফল কাম এর বিনিময়ে আল্লাহতালা এদের জন্য এমন এক সুরম্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহমান সেখানে তারা চিরকাল থাকবে বস্তুত এ হচ্ছে সর্বোত্তম সাফল্য অজোর কিছু সংখ্যক আরব বেদুইনও তোমার কাছে এসে হাজির হয়েছে যেন তাদেরও এ যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দেওয়া হয় এভাবে সে লোকগুলো ঘরে বসে থাকলেও যারা আল্লাহ তালা ও তার রসুলের কাছে ইমানের মিথ্যা দাবি করেছিল এদের মধ্যে যারা আল্লাহ ও তার রসুলকে অমান্য করে ঘরে বসে থেকেছে অচিরেই তারা মর্মান্তিক আজাবে নিমজ্জিত হবে যারা দুর্বল তারা যদি এ যুদ্ধে শরিক না হয়ে থাকে তাদের উপর কোন দোষ নেই দোষ নেই তাদেরও যারা অসুস্থ কিংবা যারা যুদ্ধে খরচ করার মতো কোনো সম্বল পায়নি অবশ্য এরা যদি আল্লাহ তালার নিষ্ঠাবান বান্ধা হয় তাহলেই তারা এ অব্যাহতির আওতায় পড়বে সৎ কর্মশীল মানুষদের বিরুদ্ধেও কোন অভিযোগের কারণ নেই আল্লাহ একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু তাদের ব্যাপারেও কোন অভিযোগ নেই যারা যুদ্ধ শুরুর প্রাক্কালে তোমার কাছে যাত্রার বাহন সর্বরাহ করার জন্য এসেছিল এবং তুমি তাদের বলেছিলে তোমাদের জন্য আমি এমন কিছু পাচ্ছি না যার উপর আমি তোমাদের আরোহণ করাতে পারি অতএব তারা ফিরে গেল তারা এমনভাবে ফিরল যে তাদের চোখ থেকে অশ্রু বয়ে যাচ্ছিল যুদ্ধে যাবার খরচ জোগাড় করতে না পারায় তারা ভীষণভাবে দুঃখিত হলো। সব অভিযুক্ত তাদের বিরুদ্ধে যারা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও তোমার কাছে অব্যাহতি চায় যারা পেছনে পড়ে থাকল তাদের সাথে ঘরে বসে থাকাই অবশেষে তারা পছন্দ করল আল্লাহ তালা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এ কারণে তারা তা জানতে পারছে না কোনটা তাদের জন্য ভালো যুদ্ধ শেষে তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে তখন এরা তোমাদের কাছে ওজোর পেশ করবে তুমি তাদের বলো আজ তোমরা কোন রকম ওজোর আপত্তি পেশ আমরা বিশ্বাস করব না আল্লাহ ইতিমধ্যেই তোমাদের অন্তরের সব কথা আমাদের বলে দিয়েছেন এখন থেকে আল্লাহতালা ও তাঁর রসুলি তোমাদের কার্যকলাপ দেখবেন অতঃপর তোমাদের সে মহান সত্তার কাছেই ফিরে যেতে হবে যিনি যেমন জানেন তোমাদের গোপন করে রাখা সবকিছু তেমনি জানেন প্রকাশ্য বিষয়সমূহ অতঃপর তিনি সে আলোকে তোমাদের বলে দেবেন দুনিয়ার জীবনে তোমরা কি কাজ করছিলে যখন তোমরা তাদের কাছে আসবে তখন এরা আল্লাহ আল্লাহতালার নামে কসম করে তোমাকে বলবে তুমি যেন তাদের ব্যাপারটা উপেক্ষা করো আসলেই তোমরা ওদের উপেক্ষা কেননা ওরা হচ্ছে চিন্তা ও আদর্শের দিক থেকে না পাক তাদের ঠিকানা হচ্ছে জাহান নাম দুনিয়ার জীবনে তারা যা কিছু করে এসেছে এটা হচ্ছে তার যথার্থ বিনিময় এরা তোমাদের কাছে এজন্যই কসম করে যেন তোমরা সব কথা ভুলে আবার তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও কিন্তু তোমরা যদি শতবারও তাদের উপর সন্তুষ্ট হও আল্লাহ আল্লাহতালা কখনো এ ফাসেক সম্প্রদায়ের উপর সন্তুষ্ট হবেন না বেদুইন আরব লোকগুলো কুফর ও মোনাফেকের ব্যাপারে অত্যন্ত কঠোর প্রকৃতির আল্লাহ তার রসুলের উপর শিও দিনের সীমারেখার যে বিধানসমূহ নাজিল করেছেন সে জ্ঞান লাভ না করার ক্ষমতাই মনে হয় এদের মধ্যে প্রবল আল্লাহ বেদুইন আরবদের মধ্যে এমন কিছু লোক আছে যারা কখনো যদি আল্লাহতালার পথে কিছু ব্যয় করে তাকে নিজেদের উপর জরিমানা তুল্য মনে করে এবং তোমাদের ব্যাপারে কালের বিবর্তনমূলক কোন বিপদ মুসিবত আসুক এ অপেক্ষায় থাকে কালের মন্দচক্র তো তাদের নিজেদের উপরই আছে। বস্তুত আল্লাহ সবকিছু শুনেন সবকিছু জানেন আবার এই বেদুইন আরবদের মাঝে এমন কিছু লোক আছে যারা আল্লাহতালা ও পরকালের ওপর ইমান রাখে এরা আল্লাহর পথে যা কিছু খরচ করে তাকে আল্লাহর নৈকট্য লাভ ও রসুলের দোয়া পাওয়ার একটা অবলম্বন মনে করে সত্যি সত্যিই তা হচ্ছে তাদের জন্য আল্লাহর নৈকট্য লাভের একটা উপায় আল্লাহ तर श रहमत प्रवेश करहजर प्रमान एकानदसरण करतुष्टलाारंुष होल्लामर रेखे जर तलदेश दिए झर्णा था प्रवाहित সেখানে চিরকাল থাকবে আর তাই হবে সর্বোত্তম সাফল্য বেদুইন আরবদের যারা তোমার আশেপাশে বাস করে তাদের মধ্যে কিছু কিছু মুনাফেক আছে আবার কিছু মুনাফেক বাসীদের মধ্যেও আছে এরা সবাই কিন্তু মুনাফেকিতে সিদ্ধ হস্ত তুমি এদের জানো না কিন্তু আমি এদের জানি অচিরেই আমি এদের অপমান ও পরাজয়ের দ্বারা দুবার শাস্তি দেব অতপর ধীরে ধীরে এদের সবাইকে এক বড় আজাবের দিকে ফিরিয়ে দেয়া হবে তোমাদের মাঝে আরো কিছু লোক আছে যারা অকপটে নিজেদের গুনাসমূহের কথা স্বীকার করে শয়তানের ফেরে পেয়ে তারা তাদের নেক কাজকে গুনাহের কাজের সাথে মিশিয়ে ফেলেছে আশা করা যায় আল্লাহ তাদের উপর ক্ষমা পরবশ হবেন অবশ্যই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু তুমি তাদের ধন সম্পদ থেকে জাকাত ও সদকা গ্রহণ কর সৎকা তাদের পাক সাফ করে দেবে তা দিয়ে তাদের পরিশোধিত করে দেবে তুমি তাদের জন্য দোয়া করবে কেননা তোমার দোয়া তাদের জন্য হবে পরম শান্তনা আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু জানেন তারা কি এ কথাটা জানে না আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের তবা কবুল করেন এবং তিনি জাকাত ও সৎকা গ্রহণ করেন নিশ্চয়ই আল্লাহ তালা হচ্ছেন তবা গ্রহণকারী ও পরম দয়ালু হে নবী এদের তুমি বলো তোমরা ভালো কাজ কর আল্লাহ তার রসুল ও মোমেনরা তোমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন অতঃপর মৃত্যুর পর তোমাদের সবাইকে এমন এক সত্তার দিকে ফিরিয়ে দেয়া হবে যিনি দেখা অদেখা সবকিছু সম্পর্কেই সম্যক অবগত সেদিন তিনি তোমাদের বলে দেবেন তোমরা দুনিয়ার জীবনে কোন ধরনের কাজ করছি তোমাদের মাঝে আরও একটি দল রয়েছে যাদের ব্যাপারে এখনো আল্লাহ সিদ্ধান্তের আশা করা হচ্ছে আল্লাহ তাদের দেবেন না হয় এমন লোক আছে যারা তোমাদের ক্ষতি সাধন করার জন্য মসজিদে জেরার বানিয়েছে এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার বিরোধিতা করা মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা সর্বোপরি আগে যেসব লোক আল্লাহ তালা ও তার নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের জন্য গোপন ঘাঁটি সর্বরাহ করা এরা তোমাদের কাছে বলবে, উদ্দেশ্য ছাড়া অন্য কোনো এটা করিনি. আল্লাহ নিজে দিচ্ছেন এরা হচ্ছে মিথ্যাবাদী তুমি ইবাদতের উদ্দেশ্যে কখনো সেখানে দাঁড়াবে না তোমার তো দাঁড়ানো উচিত সেখানে যে মসজিদ প্রথম দিন থেকেই আল্লাহর ভয়ের উপর প্রতিষ্ঠিত হয়েছে সেখানে এমন কিছু মানুষ আছে যারা ইমান ও আমলের ক্ষেত্রে নিজেরা সবসময় পাক পবিত্র হওয়া পছন্দ করে আর আল্লাহ এই পাক সাফ লোকদেরই ভালোবাসেন যে ব্যক্তি তার ঘরের ভিত্তি স্থাপন করেছে আল্লাহর ভয় ও আল্লাহ সন্তুষ্টির উপর সে ব্যক্তি উত্তম না যে ব্যক্তি তার ঘরের ভিত্তি দাঁড় করিয়েছে পতন একটি গর্তের কিনারায় এবং যা তাকে সহ অচিরেই জাহান নামের অতল আগুনের খাদে গিয়ে পড়বে আল্লাহ আল্লাহতালা কখনো জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না ওরা যা বানিয়েছে তা হামেশাই তাদের অন্তরে একটি সন্দেহের বীজ হয়ে আটকে থাকবে যে পর্যন্ত না ওদের অন্তরসমূহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে পর্যন্ত তা অব্যাহত থাকবে ও প্রবল অবশ্যই আল্লাহ তালা মোমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের যান ও তাদের মাল খরিদ করে নিয়েছেন এরা আল্লাহর পথে জিহাদ করে অতঃপর এ জেহাদে কখনো কাফেরদের তারা হত্যা করে কখনো আবার শত্রুর হাতে তারা নিজেরা নিহত হয় মোমেনদের সাথে এ ওয়াদা এর আগে এবং ইঞ্জিল আর এখন তা এ কোরআন করা হচ্ছে এই ওয়াদা পালন করা আল্লাহ নিজস্ব দায়িত্ব আর আল্লাহ চাইতে কে বেশি ওয়াদা পূরণ করতে পারে অতএব হে মোমেনরা তোমরা তার সাথে যে কেনাবেচার কাজটি সম্পন্ন করলে তাতে আনন্দ প্রকাশ করো এবং এটি হচ্ছে महासाफल्य जा दरबारे तवा कर निष्ठार इबादत करशंसा रोजा रखे रुकु सजदा कर आदेश दे मंद क्या बरत रखे सर्वोपरि जरा जीवन सकल पर्याल्ला निर्धारित हालाल हराम सीमा रक्षा चले हे नी तुम एधर सब मोम जानना सुसंबाद दाओ नबी और ईमानदार साथीजर এটা মানায় না যে তারা মুশরেকদের জন্য কখনো মাঘ দোয়া করবে এমন কি যদি তারা তাদের ঘনিষ্ঠ আত্মীয় হয় যখন এটি পরিষ্কার হয়ে গেছে যে তারা আসলেই জাহান নামের অধিবাসী ইব্রাহিমের শিও পিতার জন্য মাঘেরাতের ব্যাপারটি একটি ওয়াদা প্রতিপালন ছাড়া আর কিছুই ছিল না যা সে তার পিতার কাছে আগেই করে রেখেছিল এ ব্যতিক্রমটা ছিল শুধু তার একার জন্যেই কিন্তু যখন একথা তার সামনে পরিষ্কার হয়ে গেল যে সে অবশ্যই আল্লাহ তখন সে তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলল অবশ্যই ইব্রাহিম ছিল একজন কোমল হৃদয় ও সহানুভূতিশীল মানুষ আল্লাহ এমন নন যে কোন জাতিকে একবার হৃদায়ত দানের পর তাদের পুনরায় গুমরাহ করে দেবেন যতক্ষণ না তাদের সুস্পষ্টভাবে কথাটা জানিয়ে দেয়া হয় যে গুমরাহী থেকে বাঁচার জন্য কোন জিনিস থেকে সাবধান থাকতে হবে অবশ্যই আল্লাহ তালা সব বিষয়ে জ্ঞান রাখেন আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহ হাতেই। মৃত্যু ঘটান ছাড়া তোমাদের কোন অভিভাবক নেই নেই কোনো সাহায্যকারী অবশ্যই আল্লাহ তালা তার নবীর ওপর অনুগ্রহ করেছেন অনুগ্রহ করেছেন মহাজেরদের ওপর আনসারদের ওপর যারা একান্ত কঠিন সময়ে তার অনুগমন করেছিল তাদের সবার উপর এমনকি যখন তাদের একটি ছোট্ট দলের চিন্তা একটু বাঁকা পথে ঝুঁকে পড়ার উপক্রম হয়ে পড়েছিল অতপর আল্লাহতালা এদের সবার উপর দয়া করলেন নিশ্চয়ই তিনি ছিলেন তাদের প্রতি দয়ালু ও অনুগ্রহশীল সে তিন ব্যক্তির ওপরও আল্লাহতালা দয়া করলেন যাদের ব্যাপারে সিদ্ধান্ত মূলতবি করে রাখা হয়েছিল তাদের অবস্থা এমন এক পর্যায়ে এসে পৌঁছল যে জমিন তার বিশালতা সত্ত্বেও তাদের উপর সংকুচিত হয়ে গেল এমন কি। তাদের নিজেদের জীবন নিজেদের কাছে দুর্বিশহ হয়ে পড়ল তারা একথা উপলব্ধি করতে সক্ষম হলো যে আসলেই আল্লাহ ছাড়া তাদের আর কোনো জায়গা নেই যেখানে কোনো আশ্রয় পাওয়া যাবে অতঃপর আল্লাহতালা তাদের উপর অনুগ্রহ করলেন যেন তারা তবা করে পুনরায় তার কাছে ফিরে আসতে পারে অবশ্যই আল্লাহ আল্লাহতালা ক্ষমাশীল ও পরম দয়ালু হে ইমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহ আল্লাহতালাকে ভয় করো এবং হামেশা সত্যবাদীদের সাথে থাকো মদিনার মূল অধিবাসী ও তাদের আশেপাশের বেদুইন আরবদের জন্য এটা সঙ্গত ছিল না যে তারা রসুলের সহগামী না হয়ে পেছনে থেকে যাবে এবং তার জীবন থেকে নিজেদের জীবনকে বেশি প্রিয় মনে করবে আসলে এটা এজন্যে আল্লাহতালার পথে তারা যে তৃষ্ণা ক্লান্তি ও ক্ষুধায় কষ্ট পাবে তা তাদের নেক আমলের মধ্যেই সামিল হবে তাছাড়া এমন কোন স্থানে তারা যাবে যেখানে যাওয়ায় কাফেরদের তাদের উপর ক্রোধ আসবে এবং শত্রুদের কাছ থেকেও মোকাবেলার সময় তারা কিছু সম্পদ লাভ করবে মূলত এর প্রতিটি কাজের বদলে তাদের জন্য নেক আমল লেখা হবে নিশ্চয়ই আল্লাহ তালা লোকদের কাজের প্রতিফল বিনষ্ট করবেন না এভাবেই তারা আল্লাহর পথে যা খরচ করে তা পরিমাণে কম হোক কিংবা বেশি তা বিনষ্ট হয় না এবং যদি তারা আল্লাহর উদ্দেশ্যে কোন প্রান্তর অতিক্রম করে চলে তাও তাদের জন্য লিপিবদ্ধ হবে যাতে করে তারা দুনিয়ায় যা কিছু করে এসেছে আখ এরাতে আল্লা তালা তার চাইতে উত্তম পুরস্কার তাদের দিতে পারেন। মোমেনদের কখনো কোনো অভিযানে সবার একত্রে বের হওয়া ঠিক নয় তারা এমন কেন করল না যে তাদের প্রত্যেক দল থেকে কিছু কিছু লোক বের হতো এবং দিন সম্পর্কে জ্ঞানানুশীলন করত। করতপর যখন তারা অভিযান শেষে নিজ জাতির কাছে ফিরে আসত তখন তাদের জাতিকে তারা আজাবের ভয় দেখাতো। করা যায়, এতে তারা সতর্ক হয়ে চলবে। হে লোকেরা। কাফেরদের মধ্যে যারা তোমাদের সীমান্তের কাছাকাছি রয়েছে তাদের বিরুদ্ধে জেহাদ কর এমনভাবে জেহাদ করবে যেন তারা তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায় জেনে রেখো আল্লাহ হামেশাই মোত্তাকি লোকদের সাথে রয়েছেন যখন কোনো নতুন সুরা নাজিল হয় তখন এদের কিছু লোক এসে বিদ্রুপের ভাষায় জিজ্ঞেস করে এ সুরা তোমাদের কার কার ইমান বৃদ্ধি করেছে তোমরা বলো হ্যাঁ যারা সত্যি আল্লাহর উপর ইমান এনেছে এ সুরা অবশ্যই তাদের ইমান বৃদ্ধি করেছে এবং এর ফলে তারা আনন্দিতও হয়েছে আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে এ সুরা তাদের মধ্যে আগের জমে থাকা নাপাকির সাথে আরো কিছু নতুন নাপাকি যুক্ত করে তা বাড়িয়ে দিয়েছে এবং তারা এ নাপাক ও কাফের অবস্থায় মারা যাবে তারা কি দেখতে পায় না প্রতি বছর তাদের কিভাবে বিভিন্ন পরীক্ষায় ফেলে একবার কিংবা দুবার বিপর্যস্ত করা হচ্ছে এর পরেও তারা তবা করে না এবং বিপর্যয় থেকে তারা কোনো শিক্ষাও গ্রহণ করে না আর যখনই কোনো নতুন সুরা নাজিল হয় তখন তারা পরস্পর চোখ চাওয়া চাউ করে এবং ইশারায় একে অপরকে জিজ্ঞাসা করে কেউ কি তোমাদের দেখতে পাচ্ছে অতঃপর তারা হেদায়ত থেকে ফিরে যায় আর আল্লাহ তাদের অন্তরকে এভাবেই সত্য থেকে ফিরিয়ে দিয়েছেন কেননা এরা হচ্ছে এমন সম্প্রদায়ের লোক যারা কিছু অনুধাবন করে না কে মানুষ তোমাদের কাছে তোমাদেরই মধ্যে থেকে এক রসুল এসেছে তোমাদের কোনো রকম কষ্ট ভোগ তার কাছে দুঃসহ সে তোমাদের একান্ত কল্যাণকামী ইমানদারদের প্রতি সে হচ্ছে স্নেহপরায়ণ ও পরম দয়ালু এরপরেও যদি এরা এমন কল্যাণকামী একজন রসুলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি তাদের খোলাখুলি বলে দাও আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোনো মবুদ নেই সমস্যায় সংকটে আমি তাঁর ওপরে ভরসা করি এবং তিনিই হচ্ছেন মহান আরসের ছত্র অধিপতি